يا ابو صالح مدد لي بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى اله الطيبين الطاهرين الذين ذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ওলানতদ্দুলবা তদা মুনকির ফল ফিম আজমাইন মৌম আদাওয়হম অ্যামদ্দ্দিন আমাদব উশি কমনসব তকনত ولا بنون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 শ্রতা বিন্দু আসসালাম আলাইকুম ওরা আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বল আল আমিনের কাছে এই কামনা করি আমিনব্বাল আল আমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই কেননা আপনাদের অনেক প্রশ্নের উত্তর এখনও প্যান্ডিং আছে তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আগে দুটি লিখিত প্রশ্নের উত্তর দিতে চাই পরে আপনাদের অডিও রেকর্ডিং পেলে করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম মালানা সাহেব আমার একটা কোশ্চেন আছে অজু করার পর কি আয়না দেখা চলে চলবে আমি তো অজুর পর ওর ঠিক করি আয়না দেখে অনেকে বলছে নাকি দেখা চলবে না তাই জিজ্ঞাসা করছি প্লিজ বল বলে দিন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বারাকাত আমার প্রিয় বোন আপনার প্রশ্নের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে অজুর পরে আয়না দেখা যাবে কি আমার প্রিয় বোন কোনো অসুবিধে নেই অনেক অনেক সময় অজু করার সময় আমরা ওয়াশ বেশন মানে যেখানে অজু করি সেখানেও আয়না লাগানো থাকে যাতে আমরা দেখে ভালোভাবে চেহারাকে ধুতে পারি হাতে মুখে পানি দিতে পারি তো কোনো অসুবিধে নেই ওইরূপ অজু করার পরে আপনি বলছেন আপনি যখন ওরণা মাথায় তার জন্যে আয়না দেখতে হয় যাতে চুল বাইরে না থাকে সুন্দর কোন অসুবিধে নেই এ সমস্ত ভুল কিছু কুসংস্কার আমাদের মধ্যে লোকেরা ছড়িয়ে রেখেছে যার শরিয়াতে কোনো উল্লেখ নেই অর্থ নেই ওই সমস্ত গুজব বা ওই সমস্ত কুসংস্কারের মধ্যে পড়বেন না বা ওগুলো গুরুত্ব দেবেন না আয়না দেখতে কোনো অসুবিধে নেই অজু যে জিনিস অজুকে নষ্ট করে তার মধ্যে কোথাও আয়না দেখা লেখা নেই আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন পড়ি হুজুর ডায়াবেটিস রোগ সম্পর্কে প্রতিষেধক বলবেন কোরআন হাদিসের মাধ্যমে আমার প্রিয় ভাই কি বোন আপনি যেই লিখেছেন অনুরোধ করব যখনই আপনারা কোনো প্রশ্ন করবেন ইসলামিক আদব হিসেবে আগে সালাম করবেন তারপরে আপনি কে বা কোথা থেকে প্রশ্নটা করছেন এটা অবশ্যই উল্লেখ করবেন আপনি ডায়াবেটিস রোগের চিকিৎসা জানতে চেয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে তো এর আগে আমি অনেককেই বলেছি আলহামদুলিল্লাহ নাইনটি পারসেন্ট লোকেরা নিজের রোগ বা কষ্ট থেকে মুক্তি পেয়েছেন প্রতিদিন ভোরের নামাজের পরে সকালে আওয়ালেবাক নামাজ পড়তে হবে নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে পাঁচ পাঁচবার সুরায় রহমান পড়তে হবে মনে থাকবে পাঁচবার সুরায় রহমান পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা সারাদিন পান করতে হবে মনে করুন এক কলসি পানি কি এক দু বটল পানি কাছে রেখে নিন আর পাঁচবার সুরায় রহমান পড়ে ফু দিয়ে ওই পানিটা দিন পান করুন আশা রাখি এক থেকে দু সপ্তাহ করলে সুগার নর্মাল হয়ে যাবে আর যে আয়াতটা আমি প্রথমে পড়েছি বিসমুল্লা রহমানুর রহিম রব্বে আদখিলনি মুদকিন ওয়া আখরিজি মুখরজা সিদ্কিন ওয়াজ আল্লি মিল্লাদ সুলতান নাসিরা এই আয়াতটা প্রতি নামাজের পরে পড়ে নিজের ওপরে দম করুন যার সুগারের রোগ আশা রাখি আল্লাহর কালামের প্রভাবে তার শরীর থেকে ওই রোগ অটোমেটিক নিরাময় হয়ে যাবে বা সুগার থেকে সে পাবে নর্মাল হয়ে যাবে মানে সুগার বেশি হলেও অসুবিধে আবার কম হলেও অসুবিধে কম হলে অসুবিধাটা বেশি হয়ে যায় তাই নর্মাল থাকতে হবে তাই নর্মাল থাকার জন্য সব সময় নামাজের পরে বা সবসময় এমনি পবিত্র থেকে আয়তটা পড়তে থাকা ভালো এর এটা পড়তে থাকলে সুগার নর্মাল থাকবে রব্বে আতখিলি সুরেবা ন আয়ত রব্বনি মুখরিজা মুখরাজা সিকা দুনকা সুলতানুল নাসিরা তাছাড়া যদি কেউ জাফরানের পানি দিয়ে সাত সালাম কোরআনে সাতটি সালাম এসেছে সালামুন আলা ইব্রাহিম সালামুন আলী ইলিয়াসিন এইভাবে যে সাতটি সালাম আছে সালামুল ইয়াহাতফাজ এই সাতটি ছোট ছোট আয়েত এই সাতটি সালাম চিনের মাটির প্লেটের উপরে জাফরানের পানি দিয়ে লিখতে হবে আর ওই পানিটা ধুয়ে পরে ওই জাফরান যেটা দিয়ে আয়াত লেখা হয়েছে ওটা ধুয়ে পান করতে হবে আর পান করার সময় শুধু দুয়া পড়তে হবে বিসমুল্লাহ রহমান রহিম ওয়ায়দা মহস্তফা ওয়াই আসমিন এটাও কিন্তু করানের আয়েত তবে যদি কেউ ওই আয়াত পড়ে খুব ভালো আর নইলে আল্লাহমাজ আল্লি ফিহে শেফা মিন কুল্লেদা আল্লাহ এর মধ্যে আমার সমস্ত রোগের চিকিৎসা রেখে দাও বা বিশেষ সুগারের রোগকে স্মরণ করে আল্লাহমাজ আল্লী ফি হে সুগারকে হাগারকে বলে তো রোগ থেকে আল্লাহ আমাকে আল্লিফি হ্যা মিন মারদে শুক্কর এই সুগার রোগ থেকে আমাকে মুক্তিদান দাও এই বলে পড়ে বিসমিল্লা বলে ওটা পান করবে আল্লাহর কালামের প্রভাব আছে আশা রাখি খুব শীঘ্রও ওই সুগার নর্মাল হয়ে যাবে আপনি যদি একটু কিছু বলেন কিভাবে কি করলে সারবে তাহলে আমি খুব উপকৃত হইব আল্লাহ আপনাকে ভালো রাখুক আর আপনি আমাদের জন্য একটু ভালো করে দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি আর সুস্থ থাকতে পারি তাহলে আমি খুব উপকৃত হইব আল্লাহ আপনাকে ভালো রাখুক আর আপনি আমাদের জন্য একটু ভালো করে দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি আর সুস্থ থাকতে পারি আর আপনি আমাকে WhatsApp এ উত্তরটা জানাবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় ছোট বোন তোমার অডিও রেকর্ডিং বা যা কিছু বলছ এর জন্য ধন্যবাদ জানাই তোমার মাকে আল্লাহ সেফা দান করুক তোমাদের জীবনে সুখ শান্তি দান করুক সপরিবার মানে পুরো পরিবার তোমরা আল্লাহর ব্রহ্ম করমের সাহায় থাকো সমস্ত বিপাত আপাত থেকে যাতে মুক্তি থাকতে পারো আল্লা রবুল্লা আলমিনের কাছে সেই কামনা করি আমি সবসময় সকলের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন তবে আমার প্রিয় ছোটো বোন তুমি তোমার মাকে বলো জয়তুনের তেল অলিভ অয়েল জায়তুনের তেলের ওপরে সুরায় মমিনুনের আয়ত নম্বর ১৪ সুরায় মমিনুনের আয়ত নম্বর চোদ্দ একশো বার পড়ে ফু দিয়ে ওই তেলটা দিয়ে ব্যথার উপরে মালিশ করতে হবে যেখানে ব্যথা সেখানে মালিশ করতে হবে আর মালিশ করার সময় এই দোয়াটা পড়তে হবে বিসমুল্লাহ রহমান রহিম ইয়া ওজ ও ইয়া আলম ইসাহাবেলা বাদানুফার ও মুশিক ও বিহাকে মোহাম্মদ ওয়া আলহি তাহরিন এই দোয়াটা পড়ে যদি উনি নিজের ওই ব্যথার স্থানে ওই তেলটি মালিশ করেন ইনশাআল্লাহ খুব শীঘ্র উনি ওই ব্যথা বা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন মনে থাকবে সোরায় মমিনুন আয়াত নম্বর চোদ্দো একশো বার পড়ে জায়তুনের তেলের ওপরে ফুদিয়ে ওই তেলটা দিয়ে মালিশ করতে হবে আর মালিশ করার সময় এই দোয়াটা পড়তে হবে ইয়া ওয়াজ ইয়া আলম ইজাবেলা বাদুল কুফার ওয়াল মুশরিকিন পতরক বিভাগকে মহম্মদ বা আহিদ তাহরিন আশা রাখি তোমার প্রশ্নে তুমি উত্তর পেয়েছ তবে আমার প্রিয় ছোটো বোন আমি এর আগেও বলেছি চ্যানেল উইনির তরফ থেকে আমার মেশিনে সমস্ত প্রশ্ন পাঠানো হয় এখানে কিন্তু কারোর কোনো নম্বর আমি পাই বা কে কোথা থেকে লিখছে বা অডিও রেকর্ডিং পাঠাচ্ছে যতক্ষণ সে নিজের নাম বা নম্বর নিজের মেসেজের মধ্যে উল্লেখ না করে আমি সেটা বলতে পারবো না সুতরাং আমি আপনার বা কারোর নম্বর পাই না বলে কারো সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি না যদি খুব প্রয়োজন হয় তো স্কেনার ওপরে যে আমার চার মনারা ভাইয়ের নম্বর দেওয়া হয় ওদের মধ্যে কারোর কাছ থেকে ওনাদের মধ্যে কারোর কাছ থেকে নম্বর নিয়ে আমাকে ফোন করতে পারেন রবিবারের দিনে আফটারনুন মানে দুপুরের পরে ঠিক আছে আসুন আগের প্রশ্ন নিই দেখি কোথা থেকে কে প্রশ্ন করছেন আমি আমার ফোনের একটা একটু বলে দেবেন আসসালাম আলাইকুম আমার প্রিয় বোন আপনার বোনের সমস্যা বড়ো জটিল সমস্যা আল্লা রব্বুল আলমিন ওনাকে ওই কষ্ট থেকে মুক্তি দান করুক এক নামাজে যদি কয়েকবার বায়ু সরে যায় তো তার জন্য সত্যি বিরাট একটা অসুবিধাজনক তো শরিয়াতে বলা হয়েছে এই সমস্ত লোকদের জন্যে যাদের গ্যাসের রোগ বা তাড়াতাড়ি অজু ভেঙে যায় তো তারা নামাজ দ্রুত মানে তাড়াতাড়ি পড়বে আর নামাজে শুধু ফরজগুলো আদায় করবে সন্নতগুলো ছেড়ে দেবে যে সমস্ত জিকিরগুলো সন্ন্যত যাতে নামাজ পবিত্র অবস্থায় বা ওজু পড়তে পারে সুরা আলহাম পড়বে আর অন্য আর একটা ছোট সূরা পড়বে যত ছোট সুরা পড়ে নামাজকে কমপ্লিট করতে পারে তত তাড়াতাড়ি নামাজকে কমপ্লিট করতে পারবে তবে যদি খোদা না করুক বারবার এমন হয় তখন বলা হয়েছে যদি অজু করতে পারে তো সে অজু করবে এসে আবার পুনরায় নামাজ পড়বে কেননা বিনা তাহারাতে নামাজ ঠিক নয় আর যদি বারবার ওজু করতে অসুবিধা হয় পানির অসুবিধা কি পানির ব্যবহারের জন্য অসুবিধা তখন সেটা তায়াম করতে পারবে পাশে পাটি রেখে দেবে নামাজের পাটির পাশে মাটি রেখে দেবে সঙ্গে সঙ্গে তায়াম করে নামাজ পড়তে পারবে তবে এদের জন্যে সবচেয়ে বেশি সহজ তরিকা বলা হয়েছে। যে নামাজ শর্ট করে পড়তে হবে যাতে অল্প সময়ের মধ্যে নামাজটা পূরণ হয়ে যায় আশা রেখে আপনার বোনকে আপনি বলে দেবেন তাছাড়া গ্যাসের রোগ যারা বা যাদের গ্যাসের রোগী যারা বা গ্যাসের রোগ যাদের তাদের জন্য নবী করিম সাল্লাম উপায় বলেছেন সকালবেলা অল্প গরম জলে এক চামচ কি দু চামচ মধু দিতে হবে আর সোয়ায় আলহাম পড়ে ফু দিয়ে ওই পানিটা পান করতে হবে আশা রাখি তিন দিন যদি কেউ এটা করে তো সে গ্যাসের রোগের কষ্ট থেকে মুক্তি পাবে পরের প্রশ্ন নিই বারাকাত্রিয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানতে চাইছেন সুভান আরব্বিয়াল আলা ও আবি হামদে সুবাহান আরব্বি আল আবিম ওয়াবি হামদে আর সামিআমান হামেদা এই তিনটি জিকিরের অর্থ কী তো সুহান আরব আলা ও আবি হামদে যেটা আমরা শেষ দায় বলি পাক ও পবিত্র সেই সাত যে সর্ব উচ্চ স্থান রাখে আলা মানে সর্ব উচ্চ স্থানধারী সুবাহানব্বী আল আলা মানে পবিত্রতা আমার সেই প্রতিপালকের জন্যে সে যে সর্বোচ্চ স্থান রাখে আর তারই হামদোসানা করে আমি এই শেষদা করছি বা জিকির করছি কবে হামদেই তার হামদোসানা করে আর সুবাহান আরব্বি আল আভিম আজিম মানে সর্বশ্রেষ্ঠ আলা মানে সর্বোচ্চ আর আজিম মানে সর্বশ্রেষ্ঠ গ্রেট সবচেয়ে বড়ো যাকে বলা হয় শ্রেষ্ঠ। তো সুবাহান আরব্বি আল আভিম পবিত্রতা সেই আমার প্রতিপালকের জন্য যে সর্বশ্রেষ্ঠ ও হামদে আর তার হামদোসানা করে আমি এই রুকু করছি বা এই জিকির করছি সোহান আরব বি আল আবি আর রুকু থেকে ওটার সময় বলতে হয় সামিয়া লিমান হামেদা আল্লাহ শুনেছে তার হামদোসানাকে যে তার প্রশংসা করেছে বা হামদোসানা করেছে তাই ওখানে মনে মনে আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন বলতে হয় अनेक उन्यक अनेक समय अपनारा जमाते शुने रब्बाना लकल हमद शरियाते जाएज नए विद रब्बाना लकल हमद कुरान आयत नये नामज़े साधारण मानुषर भाषा कथा बला उचित ना साधारण मानूष जिसम् भाषा व्यवहार करे भाषा जदिनी नामखने व्यवहार है तो नाम बताल हो जाए कलाम बसर एक शरियतर भाषा बोले লা কাল্লাম মুামিল বসারফিস নামাজে সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষায় কোনো কথা বলে না শুধু আল্লাহর জিকির করো যে সমস্ত দুয়া দানি পড়ার জন্য জিকির পড়ার নবী বলেছেন বা আহলেবায়দ বলেছেন বা যে সমস্ত সুরা পাঠ করার জন্য বলেছেন সেগুলোই পড়ো নিজের তরফ থেকে কিছু বলো না হ্যাঁ শুধু দুয়ায় কোন যেটা আমরা পড়ি মানে আল্লাহর কাছে যখন প্রেরথনা করি দ্বিতীয় রেখাতে কোনতে। অনুমতি দিয়েছে মনে মনে উচ্চসরে না কিন্তু মনে মনে নিজের ভাষায় আমাদের অনেক কিছু মনের বেদনা থাকে চাওয়ারা থাকে তো ওটার জন্য অনুমতি দেওয়া হয়েছে মনে মনে উচ্চসরে বললে কিন্তু নামাজ হবে না মনে মনে বলতে হবে আমার প্রতিপালক আমার এই মনোকামনা আশাকে পুরো করে দাও তারপরে মনে করুন সর্বাত পড়ুন আল্লাম সাল্লি আলম আহম্মদ ও আলে মোহাম্মদ রব্বানা ফিল তেনাফিদুনিয়া হাসানা ওফিল আসানা ওয়াকেনা আদা বান্নার কোরআনের আয়ত এইভাবে বিভিন্ন কোরআনে রব্বানা বলে অনেক দোয়া শুরু হয়েছে রব্বানা হাবলানা এই সমস্ত দুয়া পড়তে বলা হয়েছে কোনতে কোনতে তো নিজের ভাষায় যদি কেউ দোয়া পড়তে চায় মনে মনে পড়বে আর নইলে যে সমস্ত দুয়া নবী ও আহলেবায়ের তালিম দিয়েছেন ওগুলো উচ্চস্বরে পড়া যাবে ওলা ওরা আহলেবায়তের তালিম নবীর তালিম আল্লাহর হুকুমে তাছাড়া নিজের ভাষায় কোনো কথা বললে হবে না তাই রব্বানা লাকাল হামদ এটা আমাদের ভাষা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এটা কোরআনের ভাষা যেটা কোরআনে এসেছে কিন্তু দুঃখের বিষয়ে হজরত আলী আলাইসালাম নবীর পেছনে যখন নামাজ পড়তেন তো সামিয়া উল্লিমান হামেদা যখন নবী বলতেন হজরত আলি আলি সালাম সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ রবিল্ল আলমিন বলতেন তাই যারা হজরত আলী আলাইস্লামের পদকে ধারণ করেনি বা হজরত আলী আলাইসাল্লামের বিপক্ষে গিয়েছিল তারা ওই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের জায়গায় রব্বানা আল্লা কাল হামদ বলা শুরু করেছিল আর দুঃখের বিষয় আজও সেইটাই চলে আসছে মুসলমানদের নামাজের মধ্যে যেটা উচিত নয় সাধারণ মানুষের ভাষায় কথা বলা উচিত নয় হয় কোরআনের আয়াত পড়তে হবে নামাজে আর নইলে ওই সিকির পড়তে হবে যে জিকিরগুলো নবী আহলে ভাই তালিম দিয়েছেন ওনাদের तुम्हारेल बदुल्लामी जेट कुरान आए प्रथम सुरयन हमेदा খুব একটু আছি আমাকে একবার কল করবেন আমার প্রিয় বোন এর আগে আমি বলেছি যে এখানে আপনাদের কারো নম্বর আমাকে দেওয়া হয় না আমার মেশিনে শুধু আপনাদের ভয়েস আসে আওয়াজ আসে তাই যদি আপনারা চান আমি আপনাদেরকে কন্ট্যাক্ট করব তো ভয়েসে নিজের মোবাইল নম্বর আপনারা উল্লেখ করবেন আমি আমার সুযোগ বা সময় পেলে আমি কন্ট্যাক্ট করে নেব কি স্ক্রিনের ওপরে যে চার ভাইয়ের নম্বর দেওয়া হয় ওনাদের কাছ থেকে কারোর কাছ থেকে আমার নম্বর নিয়ে রবিবারের দিন দুপুরের পরে কনট্যাক্ট করতে পারেন তাই আপনারা সরাসরি আমাকে নাম বলছি। মৌলানা সাহেব আমার ছেলের বউ বৌ মার্গরে একটি মেয়ে সন্তান হয়েছে তার নাম রেখেছি ঈশানা ফাহিন এই নামটা কি ভালো খারাপ হয়েছে আপনি বলে দিবেন আর এই নামটা আমার প্রিয় বোন আপনার জন্য বা আমাদের জন্য যে দোয়া করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রবহামীন अपनार मनोकामना आशा के पूरा करुक अपन परिवार सुख शांति दान करुक आलबच्चा सुखे शांति रखुक अल्लाहर का आनी जानते चेन आपनर मेर घरेच्चा जन्म नहीं अर्थात बासपाखी तो असुविधा नहीं तबी যেটা বললেন ওটা ইসলামিক নাম নয় বা কোনো অর্থ আমি বলতে পারছি না আপনারা নিজের বাচ্চাদের ইসলামিক নাম রাখুন আমি অনুরোধ করছি এমন নাম রাখুন যে নাম হাসরের ময়দানে যখন সকলের সামনে ডাকা হবে তো নাম শুনে যেন অন্যরা আশ্চর্য না হয় বা অন্যরা যেন নাম শুনে খুশি হয় শান্তি যে কত সুন্দর নাম রেখেছিলেন এনার মাতা পিতারা তুহিনা তাহামিনা কি কি অনেক এমন এমন নাম যার কোনো অর্থ নেই অনেক অনেক সময় আমরা মডার্ন নাম রাখার জন্যে এমন এমন নাম রাখি যেগুলো মনে করুন অন্য জাতের অন্য ধর্মের লোকদের নাম মুসল মুসলমানদের ওই নাম হওয়া উচিত নয় বা ওই সমস্ত নাম রাখা উচিত নয় তাই নাম রাখার আগে জিজ্ঞাসা করুন ওলমাদের কাছে শিক্ষকদের কাছে মুরব্বীদের কাছে যে আমি আমার ছেলের এই নাম রাখতে চাই কি আমি আমার মেয়ের এই নাম রাখতে চাই কি আপনি হুজুর কোনো নাম কোরআন থেকে দেখে বলে দিন কি কোন ইসলামিক নাম এই তারিখে এই দিনে আমার ছেলে কি মেয়ে জন্ম নিয়েছে এই সময় আপনি কোন ভালো নাম দেখে দিন তো এইভাবে আগে নাম রাখার আগে অর্থ জিজ্ঞাসা করুন নাম রাখার পরে অর্থ জিজ্ঞাসা করছেন সেই নাম হয়তো রেজিস্ট্রেশন হয়ে গেছে সার্টিফিকেটে লেখা হয়েছে বার্থ সার্টিফিকেট লেখা হয়েছে স্কুলে লেখা হয়েছে অনেক অনেক সময় তো তখন তো পরিবর্তন করা সম্ভব হয় না যদি আমি এখন নামের অর্থ বলে দিই যে এই নামটা বহুল এটা ঠিক নয় এর অর্থ খারাপ তো তখন দুঃখ পাবেন তো ওই দুঃখ পাওয়ার আগে নাম রাখার আগে নামের অর্থ জিজ্ঞাসা করুন আর বিশেষ করে অনুরোধ করছি ছেলে মেয়েদের নাম সবসময় এমাম নবীদের বা ওনার আলাহ উল্লাহদের বা মাসুমিনদের বা পবিত্র আল্লাহর ওলিদের নামের ওপরে নাম রাখুন সাহাবি সাহাবিয়াদের নামের উপরে মানে পবিত্র জানাদের গুণ গান আছে সব সাহাবিদের ও না নামের ওপরে নাম রাখলে হয় না যাদের সুনাম সেই নামের উপরে নাম রাখুন বিশেষ করে ছেলে হলে প্রথম ছেলে হলে তার নাম নবীর নামের উপরে রাখতে বলা হয়েছে আপনারা দেখেছেন কোরআনে প্রথমে মানে যখন কোরআন খুলবেন তো ফার্স্ট পৃষ্ঠটা অনেক অনেক সময় ডায়েন সাইটে মানে ডায়ন সাইটে ওপরে আল্লাহর নাম দেওয়া থাকে আর সবচেয়ে শেষে মানে সুরায় অন্যাসের পরে শেষে দেখবেন ওখানে নবী করিম সাল্লামের নাম বা পদবি দেওয়া আছে তো নবীর নামের নাম রাখুন ওনার পদবী থেকে নাম রাখুন কি আজকাল খুব সহজ হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে সমস্ত এমাম নবীদের নাম লিখুন ওখানে ওনাদের নাম বা ওখানে ওনাদের পদবীও লেখা হয়েছে মানে ওনাদের কি সুনাম ছিল বা কি সুন্দর পদবী ছিল সেই সমস্ত পদবী দেখে নাম রাখুন ছেলে মেয়েদের মা ফাতেমার নামে মেয়েদের নাম রাখুন মা ফাতেমার নারী সন্তানদের নামে নাম রাখুন ওইভাবে নবীর নারী সন্তানদের নামে নাম রাখুন মানে ইসলামিক নাম রাখুন যে নাম নিয়ে কালকে হাসরের ময়দানে গর্বিত হওয়া যাবে যে নাম শুনে দুঃখিত হবে বা যে নামের কোনো অর্থ হয় না সেম তেমন কোনো নাম রাখবেন না আমি হয়তো একটু বেশি এজন্য বলেছি যাতে আপনারা জিনিসটা বোঝেন নাম রাখার পরে জিজ্ঞাসা করবেন না নাম রাখার আগে জিজ্ঞাসা করুন হ্যাঁ যদি কারণ নাম রাখা হয়ে গেছে এখন সে অনেক কোন সময় নামের প্রভাব তার জীবনের উপরে পড়ে খারাপ নাম রাখলে তার নামের প্রভাব তার জীবনে দেখা যায় তো সেই সময় অনেক সময় অনেকেই নাম পরিবর্তন করতে চায় সেজন্য যদি কেউ জিজ্ঞাসা করতে চায় করতে পারে কোনো অসুবিধে নেই শুধু সংক্ষেপতে এতটুকু বলতে চাই যে আপনারা নিজের বাল বাচ্চাদের ইসলামিক নাম রাখুন ওই নাম রাখুন যে নাম হাসরের ময়দানে যখন ডাকা হবে বা তালকিন পড়ার সময় যে নাম উল্লেখ করা হবে যেন শুনে মানুষ শান্তি পায় শুনে যেন মানুষ অসন্তুষ্ট না হয় যে কি নাম রেখেছিল কোনো ভালো নাম পায়নি মা বাপ আমি রাজ্য জেলা থেকে বলছি আল্লাহ সাহেব কে ভালো রাখ আর জানা হুজুর সাহেবকে ডাক্তারের কাছে যাইতে না হয় আল্লাহ তুমি সেই তফিক হুজুর দান করো তো আমার প্রশ্ন হচ্ছে সাহেব আমরা মানে পিতার মুখে শুনেছি আর নিজের চোখে দেখেছি আর দোয়া তো করি কিন্তু আগে আল্লাহ দ্বিতীয়তে পিতা পিতার ও তো আপনাকে পেয়েছি তো আগে পিতার মুখে শুনেছি যে বন্যা হলো আমরা আবার মানে নামাজ জায়গা কয় নামাজ থাকি বন্যা হয় রাস্তা দিয়ে পানি হয়ে যায় তো পিতা ঈশা নামাজ পড়ে একা এসা নামাজ পড়ে এলাম এইভাবে এসা নামাজ পড়েছে একদিন আবার মসজিদের ইনভার্টার বন্ধ করতে কি বা হয়েছিল শর্ট খেয়ে হয়ে পড়ে আসিল তারপরে এক গ্রামী ভাই তোমরা জানো না তা আমরা আমরা আবার বললাম হয়তো মসজিদে যে ওইরকম হয়েছে গতি গিয়ে মনে হয় বলেনি তো আল্লাহর ঘরের বহু খেদমত করছে হ্যাঁ তো আমি এখন যদি দোয়ার সময় বলি পিতার জন্য যে আল্লাহ তোমার ঘরের খেদমত করতে গিয়ে বাতি দোয়ার মতো কেউ ছিল না একা কি তোমার ঘরে নামাজ পড়েছে এমনও দিন গেছে এমনও দিন গেছে মসজিদের ইনভার্টার বন্ধ করতে গিয়ে বহু শুয়েছে আল্লাহ তোমার ঘরের এত খেদমত করেছে আল্লাহ তুমি আমার পিতাকে মানে জান্নাতি জাগায় রাখো ইমাম হুসাইন আল্লাহ সাল্লামের জন্য রাখো এইভাবে কি হুদুর সাহেব দোয়া করা যাবে আপনি জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাতামাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি যেভাবে নিজের পিতার নেকিকে স্মরণ করে তাঁর জন্য বা তাঁর উচ্চ স্থানের জন্যে স্বর্গের জন্য দোয়া করেন অবশ্যই করতে পারেন তাঁর নেকিকে স্মরণ করে তাঁর জন্য যেমন আসহাবেল কাহেফর রাকিম নিজের নেকিকে উল্লেখ করে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন আর আল্লাহ ওনাদেরকে মুক্তিদান দিয়েছিলেন কোন অসুবিধা নেই আপনি আপনার পিতার নেকিগুলো স্মরণ করে আল্লাহর কাছে তার জন্য করতে পারেন স্বর্গবাসী যাতে হতে পারেন আল্লাহ ও নবী ও বাতে শেফাত পান আপনি দোয়া করতে পারেন কোন অসুবিধা নেই ঠিক করছেন কোনো অসুবিধা নেই আশা রাখি আপনার প্রশ্নে উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার নাম আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি আপনি যেরকম ভাবে উজু করতে বলেছিলেন সেরকম ভাবে উজু করি তবুও সুরাম কোরআনের মধ্যে সুরা মাইদা খুঁজতে গেছিলাম যে আমি তো অত মানে খুঁজে খুঁজে মাথা যন্ত্রণা হচ্ছিলো বলে আর সুরা সুরাম খুঁজে পাইনি তখন আপনার মানে চ্যালেনের নাম্বার থেকে আলী রেজার সাথে আমার কন্ট্রাক্ট আছে উনি মানে যা কিছু আমাকে অনেক কিছু মানে আপনার কাছ দিয়ে হয়তো চ্যালেনে মুখস্ত করতে পারেন ওনার কাছে বললে উনি আমার সে ভয়েস মেসেজ বাকি লিখি লিখে পাঠিয়ে দিলে আমি ওইটা মুখস্ত করি যেমন তারপরে উম হঠাৎ আমার মানে খুঁজে পেলাম না পা কি করবো মানে আমি কোরআন খুঁজছিলাম পাচ্ছিলাম না তারপরে কোরআনটা ওই জন্য আপনার কাছে যে এইগুলো আমার মানে খুঁজে পাইনি আল্লাহ নারাজ হয়ে গেল নাকি তাই হাতের কোনো দিন আল্লাপাখের মানে এত বছর কোরআন তেলাত করি আল্লাপাখের মতো পরে নি সেবারে দেখি না পড়ে গেছে আপনার কাছে জানার আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবার বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে যে ঘটনাটা ঘটেছে ওর জন্য দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই এটা হয়তো হঠাৎ আকর্ষণ কোনো ঘটনা হতে পারে আপনি যে সোরায় ওই পার্টিকুলার আয় খুঁজে পাননি তার সাজাস্বরূপ আপনার হাতে কোরআন পড়ে গেছে এর কোনো শর্ত নেই অনেক অনেক সময় মানুষ অনেক কাজে ব্যস্ত থাকে হঠাৎ উঠলে হাত পাড় বল কম হয়ে যায় আবার অনেক সময় ধাক্কা লাগে কোন একটা অসুবিধা হতে পারে আমি বলব হয়তো শায়তন আপনাকে এইভাবে কষ্ট দিয়েছে সে আঘাত করেছে তার কারণে এটা হতে পারে যাতে আপনি দুঃখ পান বা আঘাত পান তো ওর জন্য চিন্তা করবেন না কোরআন হাত থেকে পড়ে গেলে কাফারাস্বরূপ বলা হয়েছে ওই কোরআনের ওজন বাড়াবার কোন আনাজ মানে খাদ্য চাল ডাল গম বা তেল নুন চিনি কোনো জিনিস মানে ওই যে কোরআনটা পবিত্র গ্রন্থ আপনার হাতে পড়ে গেছে দাঁড়ি এক দিকে কোরআন রাখুন আর দিকে কোনো একটা আনাজ রাখুন খাওয়ার খাওয়ার খাদ্য চাল ডাল নুন চিনি আমি যেটা বললাম আর সেটা কোনো গরিব মমিনকে দিয়ে দিন এটা করলে খুশি হবে বা মনে করুন একটা খাফরার স্বরূপ খাফরা আদায় হয়ে যাবে তবে এটা অনিবার্য ফরজ নয় ইসলামিক আদবে শুধু আমার বুজুর্গ অলি আল্লাহ আল্লাহর আলিরা বলেছেন এটা করতে পারেন আর সবচেয়ে যদি কেউ জেনেশনে এমন করে তখন তার কাছ তার জন্য বলা হয়েছে সে আল্লাহর কাছে ক্ষমা চাক তবে আশা রাখি এমন কোন মুসলমান জেনেশনে করতে পারে না তাই ভুলের থেকে যদি হয়ে যায় তো তার জন্য দুঃখ পাওয়ার প্রয়োজন নেই क्षमा हावड़ा जिला जगदीशपुर सर्वदा दया करी, था, करी। सारा जीवन जानकारी चैनल उसे अपनी खूब भागें चैनल उइन के असंख्य धन्यवाद जाना चैनल उइनर तारे हमें अनेक कि पारी एवं अपन मत मानुष् द्वारे अनेक किचू शिखते इसलमा के खूब सहज भावे नहीं असंख्य धन्यवाद जाना अपन के এবং আমার প্রশ্ন হলো আলভি মানে কি এর মানেটা মানেটা বলে এবং এটা ছেলে বা মেয়েদের নাম হয় এটা বলে দেবেন বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান দেখছেন লাভবান হচ্ছেন সেগুলো অন্যদেরকেও বলছেন এর জন্যে আল্লাহর কাছে আপনার জন্যে আমি দীর্ঘ জীবন কামনা করি আপনি এইভাবে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন এবং সত্য বাহক জিনিসগুলো অন্যদেরকে বলুন আল্লাহ যদি কাউকে তৌফিক দান করে তারা যদি ওই সঠিক জিনিসকে জেনে শুনে মেনে চলার চেষ্টা করে তাছাড়া কি তাদের নেকৃত আপনি বা যে বলবে সেও জড়িত থাকবে সে সব পাবে সারা জীবন তাই আল্লাহ সকলকে ওই তৌফিক দান করুক আমরা সবাই যেন কোরআনের ওই আয়তের ওপরে আমাল করে আমর বিল মারুফ নেহি আলেন হনকার করতে পারি অর্থাৎ মানুষকে সৎপথের দিকে আমন্ত্রণ জানাতে পারি ভালো জিনিসের দিকে আমন্ত্রণে জানাতে পারি বা ভালো জিনিসের জন্য বলতে পারি আর অসৎ বা অকাশ থেকে যেন বাধা দিতে পারি আল্লাহ আল্লাহবুল আলহামিন আপনার বা আমার সকলের এই আশাকে পুরো করুক এবারে আপনি আলফি নামের অর্থ জানতে চেয়েছেন আলফি মানে হাজারে এক আলফ আরবি ভাষায় বলে আলফ মানে হাজার আলফি মানে হাজারে এক এটা বলা হয়ে যায় তো এটা বেশিরভাগ মেয়েদের নাম রাখা হয় কোনো অসুবিধে নেই তবে এগুলো কোনো ইসলামিক বা অর্থধারী নাম নয় হাজারে এক অনেক অনেক সময় হতে পারে মেয়ে সুন্দরী হয় বা শিক্ষিত হয় জ্ঞানী হয় অনেক কিছু উপলব্ধি করে জীবনে যার জীবনের উন্নতি দেখে অনেকেই বলে এই মেয়েটা হাজারে এক মানে এর মতো দু দশটা মেয়ে মানে দু দশগের আমি কোনো মেয়ে নেই তো সুনামের মাধ্যমে যদি কেউ নাম কামাতে পারে ठीक है तब नाम रेखे शुद्ध नाम रख ले हजार एक है से मान अन्य वास्तव नवश्य है तब आलफी नाम डाक नाम जो क्यों रखते चाय रखते आशा रखी प्रश्न उत्तर पे पर प्रश्न नहीं असलम रहा वारकूराम दक्षिण चब्बी परागाना आल्ला पाक हायर द्वारा दिखाई सुस्थान ये दुआ करी अल्लाह पाकर का सब समय बल्ला मुशीबाद आल्लाह उद्धार कर आपके मानी सब समय जान खाली सब समय मानी अपनी जेक बोला, बोलार पर इंशाला आगे तो नाम पढ़तम आो आग्रह बढ़े गाड़ब जी ना जीवने सबकिछ बड़ो क्ज आल्ला क्षाई अबादा बड़ मानी ए रखम भाव जो जखी मानी মানে আল্লাহর কাজ করতে যায় দুদিন তিন দিন ভালো থাকি তারপর আবার যান খারাপ হয়ে যায় আমার শরীরে তো সেই পিত্তির ঘরে পাতর পড়েছিলো তারপরে পেটে আলসার হয়েছিল তারপর গোল ব্লাড তারপরে অ্যাপ্যান্ডিক্স হলো মানে দু তিন রকমের পেটের মধ্যে রোগ পাওয়েন যত মানে যদি দুদিন নামাজ পড়ি তো তিন দিনের মাথায় যান খারাপ প্রচুর খারাপ হয়ে যায় সেই জন্যে কোরআনার মধ্যে দিয়ে যদি কোনো মানে আমার সুস্থতা একদম ইনশাল্লাহ হয়ে যায় আল্লাহর আখেরে কাজ করতে পারি আখেরে এগুলো কাজ এই আপনার কাছে এই সাইচার নিজে সব সময় দু তিন দিন ভালো তো তিন চার দিনের মধ্যে আর আল্লাহর কাজ করতে পারি আবার দু তিন দিন পর আবার আল্লাহর কাজ করতে পারি কি এবেলা শরীর খারাপ হলো ওবেলা থেকে করতে পারি এরকমই মানে কোনো ভালো নিই দুদিন মানে কাল দুদিন আল্লাহর খুব কাজ আনন্দ করলাম তারপরে আর করতে পারিনি এই জন্য আর আপনার কাছে দোয়া মানে আপনি দোয়া করবেন যতই ইনশাল্লাহ ভালো থাকি আর কাজ করতে পারি আল্লাহ পাক সেই তো যেন আল্লাহর কাজ করতে পারি আর আপনি যে রকম তালিকায় সব উজু নামাজ শূন্য নামাজ কেটে কেটে পড়তে হয় আমরা আগে জানতাম না ফরজ নামাজের মতন পড়তাম समस्त किचुनर मानी ए एक जिनस मन दिए शुने सरकम अमल करार चेषा करी आल्लापाक अपनारों हाय द्वार बड़ी अपनी सुस्थ सबाई जान अपन कथा मन दिए प्राण दिए जान शोने युआ करी आल्लापा का अपनी क्रम मध्य दिए सुस्थता जाने इनशाला आखिर क्ज करते जीवन अनेक किचू फरज नाम फरज रोजा क्याा गए इनशाला कमाई करते चाय পড়তে চাই সেটাই আপনি দুয়া বলে দিলেন যেন আমি যেন সেই কাজগুলো ভালোভাবে করতে পারি মানে আল্লাহ আমাকে সুস্থতা দেয় যখন নফল নামাজ পড়ি নিজের জন্য যে আল্লাহ আমাকে সুস্থ করতে হয় নফল নামাজ তখন এক এক সপ্তাহ দু সপ্তাহ সুস্থ থাকে তারপর আবার অসুস্থ হয়ে যায় আর এখন তো একদম ভালো লাগেনি মন্দিরে পড়তে ইচ্ছাই হয়নি নামাজ আগে আপনি বলতে তাহার জন্য নামাজ পড়তাম কোন আপনার বিস্তারিত অডিও রেকর্ডিং শুনলাম আল্লাহ রবুল আলমিন আপনাকে সুস্থতা দান করুক শারীরিক সমস্ত রোগ থেকে অরোগ্য করুক আপনি শারীরিক হিসেবে শান্তিতে থেকে যাতে আল্লাহর উপাসনা করতে পারেন আল্লাহর ইবাদত করতে পারেন আল্লাহ আপনাকে ওইভাবে বা সেইরূপ সুস্থতা দান করুক সমস্ত দুঃখ কষ্ট থেকে আল্লাহ মুক্তি দান করুক আল্লাহর কাছে এই কামনা করি আপনি যেভাবে আমাদেরকে শুনছেন অনুষ্ঠান দেখে শুনে তার উপরে আমাল করার চেষ্টা করছেন এর জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিশ্বাস করুন जख बल्लार पथे चला शुरू कर नेक का शुरू कर गुना वन शयान पथे दूरे चले जाए तक शयानता आक्रांत चेष्टा कर मुसिबाते फेले रखार क्षतिग्रस्त करार तरज विपद टें आने तो ये अपनी एक परीक्षार मध्य एस ग आर किच्छुना और यहाँ एक ममिन वोमा हवार परिचय हदीसे बल्लिस दिन जदि तुम्हें को क्षतिग्रस्त ना हो चल्लिस दिन मध्य तुम जीवन को संकट व कष्ट ना देखो तक तुम्हें तुम्हार इमान के जाचाई कर देखो हारामिज खाचो ना तो तुम्हें अल्लाहर पथ अनेक दूरे चले गई तुम आल्ला परीक्षा निच्छे ममिन आल्लाह परीक्षा ने अल्लाह अपन बान्दा परीक्षा ने निजर बंधुद परीक्षा नेार बधु दषये संगे थका हमार बे स्मरण कर না আমারকে ছেড়ে আমার শত্রুকে স্মরণ করবে তাই ওই সময় নিজের এমানের ওপরে টিকে থাকা নিজের এমানের ওপরে অটল হয়ে জমে থাকা এটাই আল্লাহর নেকবান্দাদের পরিচয় তো আমার প্রিয় বোন এর জন্য দুঃখ পাবেন না নামাজ পড়তে খুব মন ছিল এখন আর মন লাগছে না তো যখন মন লাগবে না তখন শুধু ফরজগুলো আদায় করুন শয়তানকে সুযোগ দেবেন না শয়তান কিন্তু অনেক অনেক সময় আমাদেরকে ফরজ থেকে ওয়াজিব থেকে দূরে নিয়ে যাওয়ার জন্যে নফল বা মোস্তাহাবের মধ্যে ফেলে রাখে বা এমন অশান্তির মধ্যে আমরা পড়ে যাই যে নামাজ পড়তেই ইচ্ছা হয় না মোস্তাহাব পড়তে হবে বলে ওয়াজিবকেও ছেড়ে দিচ্ছে যেটা প্র্যাকটিক্যাল জীবনে অনেকের জীবনে হচ্ছে তাই আমার প্রিয় বোন বিশ্বাস করুন এটা একটা পরীক্ষা আমি একজনের প্র্যাকটিক্যাল ঘটনা বলছি এর থেকে শিক্ষা লাভ করবেন আমার দর্শক বৃন্দরা আমি জানি পরিচিত ব্যক্তি সে নামাজ পড়ছে না বয়স্ক ব্যক্তি আমি তাকে জিজ্ঞাসা করলাম নামাজ পড়ছেন না কেন তো হুজুরা সকালে নামাজ পড়তে গিয়েছি ফিরে এসেছি দেখি বাড়ি গরু মারা গিয়েছে ভাবলাম মরে যেতে পারে কোনো অসুবিধা হতে পারে গরুকে ফেলে দিয়ে এসেছি দুপুরে নামাজ পড়ে বাড়ি ফিরে এসেছি শুনছি ছাগল মারা গিয়েছে একই নামাজ পড়ছিলাম না ঠিক ছিল নামাজ পড়া শুরু করেছে আগে গরু মারা গিয়েছে এখন ছাগল মারা গিয়েছে সন্ধ্যের সময় ওই ছাগলের একটা বাচ্চা ছিল ছোটো বাচ্চা সে ম্যামা করছে মা মারা গিয়েছে ম্যায়ামা করছে তখন ওই লোকটা হাসছে মিসমিস করে হাসছে আর বলছে তোর জন্যে মকরবের নামাজ বা এসা নামাজের পরের জন্যে শুধু অজু করাই যথেষ্ট অজু করলে হয়তো তুই মারা যাবি কি বুঝলেন মানে এটা একটা শয়তান তাকে ভুল ধারণার মধ্যে ফেলে দিয়েছে যে আমি নেলে কোনো না কোনো ক্ষতি হচ্ছে আমার এটাই শয়তন করে ये शयन कूमंत्रण सृष्टि माल्दा देखेंथ दूरे नहीं जाए मैनेल्लर परीक्षा परीक्षा कुरान बो बे मिनल, खौफे वाल, वाल, मिनल, वाल, वाल बोल अनकुम्बे जू एवाल नक्सुम मेल समारल्लाहसे परीक्षा अनुभव भयर माध्यम पानाहारे कष्टर मे खुदाय रेखे जान माल क्षतर मध्यमे फसलपात क्षतर माध्यमे तो ये समय परीक्षा এই সমস্ত বিষয়ের মধ্যে আল্লাহ আমাদের পরীক্ষা নাই। তাই এই পরীক্ষায় যে সফ ধৈর্য ধরে ওবাশের সাবলিন্দা আসাবাতসিবা নবী বলছেন যখন যারা এই সমস্ত বিপদে পড়বে ক্ষতিগ্রস্ত হবে এই সময় যারা ধৈর্য ধরবে আর বলবে আমরা তো নিজের প্রতিপালকের তরফ থেকে এসেছি সেখানেই আজ নইলে কাল ফিরে যেতে হবে একদিন উলায় কালহিম সলোয়াতমিম তাদের প্রতিপালকের তরফ থেকে তাদের উপরে আল্লাহর রহম্মত বর্ষণ হবে আল্লাহর দৃষ্টিতে তারা থাকবে আল্লাহর নজরের করম তারা পাবে व उहकोम मोहत और एर हेदायती आस्था एर शिक्षित एर निजे शिक्षित हार परिचय देवे जे क्षतिग्रस्त हुए विपदे पड़े आल्ला के भूले जाए जाने आल्ला समस्त विषय मध्यम परीक्षा निच्छे तो यीक्षा प्रिय बन पास करते जो परीक्षा फेल हो जाए जा शान जीते जाश जा करते होते जाना आयुब नबी सब समय বলতেন আপনিও আমি আছি ক্ষতিগ্রস্ত হয়ে আছি কষ্ট আছি আল্লাহ এই কষ্ট থেকে আমাকে মুক্তি দান করো রব্বে আন্নি মাসানিয়া এই দুয়াটা এই আয় যদি সবসময় পড়তে থাকেন আশা রাখি दुख कष्ट मुक्ति पाई शयन चक्रांत केसते तक आल्ला गायब तक सहाज करबस बसिर्भग पवित्र थार चेषा करते थोन सत्का वाला मुसीबत के दूर और समय नाम पढ़े जत शयन बाधा दीख जो, जो काज आस जो असुविधे हक नाम अवस्था क्यों माप नहीं चेषा कर वक्त नाम पढ़ार जो आल्ला के देखें आपनी ठीक समय आल्ला के स्रण करते हैं मन भे आल्ला पथ के दूरे चले चाहिए तीय बन सत्यो अपनी ओ माए ग जमन एक नारी के हार दरकार तयान आक्रांत चेष्टा कर আপনাকে কিভাবে ওই সৎ থেকে হক পথ থেকে সেরাতুল মুস্তাকিম থেকে দূরে নেওয়া যাবার তাই দুঃখ পাবেন না মনোবল হারাবেন না সবসময় নিজের মনোবলকে বৃদ্ধি করে রাখুন আর শতনের সঙ্গে লড়াই করতে থাকুন দোয়া করুন সৎকা দিন অন্যদেরকে দোয়া করতে বলুন আর দোয়া তারদ্দুল কাদাওয়াল বালা दुआाला मुसिबत के दूर कर ओरूप आज सदा का जावल का वाला मुसिबत के दूर कर इनशाला जीवने शांति थक शांति आसनी दिन पथे चलते पर अमाल करते हैं जे भाव एक मोमेना के चलार दरकार चलते चाचन आशा रखी अपन प्रश्न आपनी उत्तर पेन ए प्रश्न आज देखी আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মনার সাহেব আপনি যেভাবে নামাজ পড়তে বলেছেন আমি সেভাবে নামাজ পড়ছি আমি যে সেভাবে আমার আল্লাহ পাখি তো আমি যাই যে সঠিক জিনিসটা সবাই জানুন তাই আমি সবাইকে বলার চেষ্টা করছি এখনিও বলেছেন বলতে তো আমি বলার চেষ্টা করছি তো আমার নিজের আত্মীয়দের আত্মীয় এবং আমার প্রতিবেশীদেরকে বলতে চাইছি তো কেউ কেউ বলছে যে আমরা মানি না এভাবে নামাজ এক রাখাত বেতের নামাজ হাত ছেড়ে নামাজ এসব আমরা কিছুই মানি না আমরা যেভাবে পড়ি সেভাবেই পড়বো তো আমি যেভাবে আমি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তো কেউ পারেনি আমি বা কারো কথা শুনি না আমার মা শুধু আমাকে সাপোর্ট করে আর আপনার জন্য আমার মা অনেক দোয়া করে আপনিও আমার মায়ের জন্য দোয়া করবেন আমি একজন একজন হাফেজকে বললাম যে এভাবে নামাজ পড়তে হবে তো সে হাফেজটা আমাকে বলছে যে ওনাদের মতো মন মতো চললে চলা যাবে না আর আমার একটা তাওস্তিউলাস্তাহ বই আছে তো ওই বইটা একজন লোভি নিয়েছিল তা বলছে এভাবে চলা যাবে না এই বইয়ে যা কিছু আছে সব ভুল ভুল লেখা আছে এভাবে বলছে তো এর এভাবে মনের জোর কমে গেছে এখন কি করা যায় কিভাবে সঠিক জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এভাবে আর আমি একজন অবিবাহিত মহিলা আমার দ্বারা একা সম্ভব হচ্ছে না যে কোনো জায়গায় কোনো কোনো বাইরে গিয়ে কাউকে বলবো তো তার কোনো উপায় হচ্ছে না আমার সাথে কেউ নেই আমি একা আর ঠিকঠাক দোয়া করবেন যেন সবাইকে সঠিক জিনিসটা পৌঁছে দিতে পারি পারিম আসসালাম রহমতুল্লাহ বাক ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিং বা আপনার ভয়েস মেসেজ জন্যে আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আপনার মনোকামনা আসাকে পুরো করুক আপনার মাতা পিতার সাথে আপনার উপরে বাকু বাকি রাখুক বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিন আপনার মাকে সুস্থতা দান করুক উনি আমার জন্য দোয়া করেন ওনাকেও আমার সালাম বলবেন ধন্যবাদ জানাবেন আর আমিও আপনার আপনার পরিবার বিশেষ করে আপনার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার সমস্ত মনোকামনা আশাকে পুরো করুক আমার প্রিয় বোন আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন আর সেগুলো অন্যদেরকে বলছেন কিন্তু দুঃখের বিষয় অন্যরা সেগুলো শুনতে বা মানতে রাজি হচ্ছে না এর জন্য কোনো দুঃখ পাবেন না কোনো কষ্ট পাবেন না নবী করিম সাল্লা সাল্লাম যখন দিনের প্রচার করছিলেন দিনের তাবলিক করছিলেন তো নাইনটি লোকেরা ওনাকে অস্বীকার করছিল বহু কষ্ট দিয়েছিল তারা বারবার বলতো না তবে মা আলফাইনা আল্লাহ আবা আনা মোহাম্মদ আয় নবী তোমাই তোমার দিন ধর্ম আমাদেরকে শিখো না তুমি এ সমস্ত হকিকত আমাদেরকে বলো না আমরা তো ওই পথের প্রতীক হয়ে চলবো ওই পথের ওপরে চলব যে পথের ওপরে আমার বাপদাদাদেরকে আমরা পেয়েছি কোরআন বলছে আওয়ালকানা আবাহ তাদের বাপদাদারা হয়তো কিছু বুঝতো না ভুল পথের ছিল কিন্তু তবুও তারা ওই ভুলের ওপরে বাকি থাকতে চাচ্ছে ওইরূপ মুসলিমার কিছু গণ্ডমূর্খরা আছে অশিক্ষিত জ্ঞানের অভাব আর কিচ্ছু না আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি এদের শুধু জ্ঞানের অভাব শিক্ষার অভাব অন্ধকারে পড়ে আছে পূর্বপুরুষরা বাপ দাদারা যে ভুল পথের ওপরে এদেরকে লাগিয়ে গেছে এরা সেই পথের উপরে ওই মুসলিমদের মতো কাফেদের মতো পড়ে থাকতে চায় আর ওরাই সেটাকেই সত্য মনে করছে আমি কি কথা আমার তরফ থেকে বলছে আমি তো সূত্র দিয়ে কথা বলছি বিনা সূত্রে তো কথা বলছি না নামাজ রোজা অজু সমস্ত নিয়ম শৃঙ্খলা আমি কোরআন থেকে বলছি হয় তারা কোরআন থেকে ওই আগুলো খোদারা করুক মুছে যে এগুলো কোরআনে থাকা উচিত না কেন এগুলো আমরা যেভাবে করছি সেগুলো সেভাবে নয় তারা মিথ্যা হাদিস জালি তৈরি করা হাদিসের ওপরে চলছে আর আল্লাহর দোয়া শরীয়ত আল্লাহর গ্রহন্তের ওপরে আমল করছে না তাহলে কি করব। তাদের জন্য কি করে বোঝাবো কি করে তাদেরকে আমি হেদায়ত করব। যারা কোরআন মানতে রাজি নয় আমি তো সূত্র কোরআনের আয়ত বলছি যে কোরআন এইভাবে আল্লাহর হুকুম হয়েছে ওসু করার জন্যে এইভাবে নামাজ পড়ার হুকুম হয়েছে এই সময় পর্যন্ত রোজা রাখার হুকুম দেওয়া হয়েছে এইভাবে জাকাত খোমোস আদায় করার হুকুম দেওয়া হয়েছে অন্যায়ের বিরুদ্ধে এইভাবে লড়াই করতে বলা হয়েছে अमरबिल मारूफ नहीं आलें उनके हुकम देव हो तो आल्ला तब आल्लर तरफ थे हुकुम देखिए तानते प्रिय बन किच्छु करा नहीं आल्लादायत ना करे अमी अपनी क्यों हिदायत करते पर हाँ तब निजे मनोबल जहा हर से सब समय আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকতে হবে পঞ্চতন পাকের ওসিলায় নবী ও নবী আহলেব্যাতের ওসিলায় নিজের মনোবলকে বৃদ্ধি করে রাখতে হবে আয় আল্লাহ নবী আপনি এত কষ্ট সহ এত দুঃখ দিয়েছিল মুসেকিন আপনাকে তারপরেও আপনি বলা হারাননি নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি দিনে তাবলিক করেছিলেন কিনা করে করেননি হকিক হক কথা বলেছিলেন না বলেননি বলেছিলেন তাহলে আমরা কেন বলতে পারবো না আমি তো সব সময় এটাই বলছি যে সত্য বা হক জিনিস তাদের সামনে তুলে ধরার দায়িত্ব আমার এবারে কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার সে যদি মানে তো তার মঙ্গল আর সে যদি না মানে তো সে নিজে ক্ষতিগ্রস্ত হবে ইন তুম আনফসেক যদি তোমরা নে তো নিজের জন্য করছো আর বুড়াই করলে সেটাও তোমাদের ওপরে যাবে সে যদি নিজের মঙ্গল না চায় তো আমি তার মঙ্গল চেয়ে কি করে তাকে লাভবান করতে পারবো तो अल्लाह जदि येदायत ना दे कुरान परिष्कार जैसे आल्ला तौफिक देव अल्लाह पे पपर मध्य देखिए फेले देखे जो नरक फलते चाय तो हजार चेषा कर लेर्ग नहीं जो पर हाँ तभी तीन निजे भूल संशोधन निजेा करते चाय तब कर अल्लाहर का क्षमा चे जदी ভুল পথ থেকে বাইরে এসে সৎ পথকে ধারণ করতে চায় তখন হয়তো আল্লাহ তাদের পূর্বের গুণাকে ক্ষমা করে তাদেরকে তৌফিক দান করবে নেক বা সত্য পথকে ধারণ করার বা সত্য পথের উপরে চলার বা সঠিক ইসলাম বা নিয়ম শৃঙ্খলার উপরে আমল করার তো আমার প্রিয় বোন খবরদার মনোবাল হারিও না সত্য সত্য বা সঠিক জিনিসগুলো প্রমাণসহ সত্য সহ শোনার পরে সেগুলো নোট করো আর সেইভাবে তাদেরকে বলো जदि माने तो तरह मंगल ना मानले दुख पेना आशा रखी एक दिन तरह जमिर तक जगाबे अंतर तक जगाबी और इहकाल ना परकाले आपके बार बार स्मरण करमुक एक मे बार, -बार बोलो से सठ जिनगुलत खोदा तो अपना के सामने रेखे तरह से प्रश्न करसल मैदान ये मेटा तुम्हारा बोलेंठिक जिन জানার জন্য বা সঠিক জিনিসের ওপরে আলামার করার কেন কথা শুনিনি তারা তখন কোনো উত্তর পাবে না আজ হয়তো তারা তুচ্ছ নজরে দেখছে ছোট মনে করে হাই করে তাড়িয়ে দিচ্ছে কিন্তু টালকে ওরাই দুঃখ পাবে আপনি দুঃখ পাবেন না দুঃখ পাবার প্রয়োজন তাদের আমি হক কথা বলছি হকের ওপরে চলছি সৎ কাজ করছি সৎ পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তো গর্ব করি আল্লাহ রবুল্লা আলমিন আমাকে এই তৌফিক দান করেছে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এইভাবে আমি হক বা সঠিক জিনিস সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারি বা পৌঁছে দিতে পারি কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার যেটা কোরআন বলছে যদি মেনে নেয় সহ্য জিনিসকে হক জিনিসকে মেনে নেয় সে নিজের ওপর উপকার করবে ইন আস্তান তুম আস্তেকম ওয়াইন আসাল যদি খারাপ করো তো সেটাও তোমার কাছে যাবে এই বলে আমার বক্তব্য আজকে আমি এখানে শেষ করছি যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে স্ক্রিন ওপর যে নম্বর দেওয়া হচ্ছে নিজের প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিতে পারেন লিখাও পাঠাতে পারেন আর তার সঙ্গে অনুরোধ করছি আমার অনুষ্ঠান যদি আপনারা নিজের মোবাইলে দেখতে চান তো ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সমস্ত এপিসোড ওখানে আপলোড করে দেওয়া হচ্ছে আপনারা নিজের প্রশ্নের উত্তর বা ইসলামিক সংবিধান সঠিক ইসলামিক ইতিহাস দিনের মাসলা মাসাল জানার জন্য চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন যাতে ওখানে আপনাদের মনোনীত অনুষ্ঠান আপনারা নিজের সুযোগ সুবিধা হিসাবে দেখতে বা শুনতে পারেন ওয়াকরুদাওয়ানা আলহামদুলিল্লা রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি